আবুহ আনহু হতে বর্ণিত আল্লা রসুল সাল্লাম মসজিদে প্রবেশ করলেন তখন একজন সাহাবি এসে সালাত আদায় করলেন অতঃপর তিনি নবী সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন আবার গিয়ে সালাত আদায় করো কেননা তুমি তো সালাত আদায় করনি তিনি ফিরে গিয়ে পূর্বের মতো সালাত আদায় করলেন অতঃপর এসে নবী সাল আল সাল্লামকে সালাম করলেন তিনি বললেন ফিরে গিয়ে আবার সালাত আদায় করো কেন না তুমি সালাত আদায় কর এভাবে তিনবার বললেন সাহাবি বললেন সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন তিনি বললেন যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে অতঃপর কোরআন হতে যা তোমার জন্য সহজ তা পড়বে অতঃ্পর রুকুতে যাবে এবং ধীর স্থিরভাবে রুকু করবে অতপর শেষদা হতে উঠে স্থির হয়ে বসবে আর তোমার পুরো সালাত এভাবেই পড়বে